আটাশতম আগের সাতাশটি দার্সে আমরা চারটি প্রাথমিক মূলনীতির বিষয়ের আলোচনা শেষ করেছি প্রথম প্রাথমিক মূলনীতিটি ছিল আইল্ম আল্লাহ সুবাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ও দিন সম্পর্কীয় জ্ঞান দ্বিতীয় মূলনীতিটি ছিল এই আইল্মের উপর আমল করা তৃতীয় মূলনীতিটি ছিল এগুলোর দাওয়া ও প্রচার এবং চতুর্থটি ছিল এর উপর সাবর করা এই চারটি প্রাথমিক মূলনীতির দলিল হল সুরা আল আসল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 والدليل قوله تعالى اعوذ بالله من الشيطان الرجيم فعلم انه لا اله الا الله واستغفر لذنبك فبدا بالعلم قبل القول والعمل लेखक বলছেন বুখারী রাহিমাহুল্লাহ الله অধ্যায় কথা ও কাজের পূর্বে ইলম আর এর দলিল হলো আল্লাহ তাআলা এই বাণী জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত কথা ও কাজের আগে উল্লেখ পূর্ব আল্লাহ আয়াত শুরু করেছেন এটি হল লেখকের উদ্ধৃত ইমাম বুখারির অধ্যায়ের শিরোনাম গত দশে আমরা উল্লেখ করেছি যে আশাফিআ রাহিমাহুল্লাহর একটি উক্তির ক্ষেত্রে লেখকের দেয়া উদ্ধৃতিতে সামান্য কিছু পার্থক্য ছিল হতে পারে লেখক আক্ষরিকভাবে উদ্ধৃত না করে এখানে উক্তিটির অর্থ উদ্ধৃত করার কারণে এমনটা হয়েছে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 কিংবা আরও একটু ব্যাখ্যার মাধ্যমে অর্থকে আরো স্পষ্ট করতে চেয়েছেন কারণ বর্ধিত অংশটুকু সহ পড়লে অর্থটি আরো সহজে বোঝা যায় আবার অনেকের মত হল লেখক হয়তো আল বুখারির সংকলনের এমন কোনো সংস্করণ ব্যবহার করেছিলেন যেখানে অধ্যায়ের শিরোনামগুলোতে সামান্য একটু পার্থক্য ছিল প্রশ্ন আসতে পারে লেখক আল বুখারির শিরোনামকে দলিল হিসেবে কেন ব্যবহার করলেন ইমাম বুখারী রাহেমাহুল্লার হাজির সংকলনটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা আমরা সবাই জানি এটি হলো এমন এক সংকলন যার বর্ণনাকারীরা হলেন আকাশের নক্ষত্রের মতো এই সংকলনের মান গ্রহণ যোগ্যতা ও মর্যাদা ইজমার ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত এ হলো এমন এক সংকলন যা মন্দ ও অপবাদের মূল উৎপাদন করেছে এই গ্রন্থ হক ও হক সত্যায়ন করেছে শুধু তাই না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 মক্কায় থাকা অবস্থায় আপনি দ্বিতীয়বারের মতো আত্মা নেয় গেলেন এরকম অনেকেই করে থাকে তারপর আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমবারের মতো আত্মা ন্যায়মে গেলেন আর এভাবে বারবার ওমরা করলেন এটা ভালো নাকি এক সফরে কেবল একটি অমরা করা উত্তম এটি একটি ফেঁকি মাসালা এবং এই নিয়ে আলিমদের মধ্যে বিস্তর আলোচনা ও মত পার্থক্য রয়েছে এমনকি চার ইমামদের মধ্যেও এই নিয়ে মত রয়েছে তো এই তলিবুলাইম দীর্ঘ সময় নিয়ে সমস্ত দলিল প্রমাণাদি পর্যবেক্ষণ অধ্যয়ন ও বিশ্লেষণের পর তার এক বন্ধুকে বলল সবশেষে আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে ব্যক্তির পুরস্কার নির্ভর করবে সে কিসের পেছনে প্রচেষ্টা ব্যয় করেছে তার উপর তার বন্ধু বলল ঠিক একই কথা আল বুখারির একটি অধ্যায়ে অনুচ্ছেদের শিরোনাম হিসেবে এসেছে বাবু আজরিল অমরাতি আলা কদিন নসাব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 বুখারী রহেমাহুল্লার দেয়া শিরোনামের উপর বই লিখেছেন শাহওয়ালিউলি রহেমাহুল্লাহ ও ইবনু হামায় রেমাহুল্লাহ বুখারী রহেমাহুল্লার দেয়া শিরোনামগুলো কি শুধুই শিরোনাম নাকি এগুলো তার ফিটী মতামত এই নিয়ে আলিমদের মধ্যে অনেক তর্ক বিতর্ক অনেক লেখালেখি হয়েছে তারাই ছিলেন এলিমের মহিরুহ। শুধুমাত্র হাদিস সংকলনের অধ্যায়ের শিরোনামের মাঝে এত গভীর জ্ঞান নিহিত আছে তাদের লেখা বইগুলো কতটা সমৃদ্ধ হতে পারে একবার চিন্তা করুন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 একটু চিন্তা করুন আল বুখারি সুফিয়ানহ আরো অনেকে হাদিসের খোঁজে কখনো কখনো সম্পূর্ণ মহাদেশ পাড়ি দিয়েছেন অথচ আজ এত বিশাল এক জ্ঞান ভান্ডার আমাদের হাতের নাগালেই এলম এত সহজলভ্য হওয়া সত্ত্বেও এই কিংবদন্তীতে রচনাবলীর ধারে কাছেও ঘেঁচতে পারে এমন কোনো কিছু কেন আজকের তলিবুল ইম ও আলিমগণ আমাদের দিতে পারছেন না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 আক্রান্ত অবস্থায় যে এই কথাটি অর্থাৎ লাহ ইল্লাহ বলবে এই অবস্থায় মারা গেলে জাহান তাকে স্পর্শ করতে পারবে না লাহ ইম অর্জনের পেছনে এত সময় দেওয়ার কারণ কি এর অন্যতম কারণ হল আল্লাহ না কিভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন কালিমাতান তৈবান পবিত্র বাক্যের উপমা হচ্ছে একটি উৎকৃষ্ট প্রজাতের গাছের মতো যার শিকর মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে উত্থিত কিছু মুফাসীনের মতে আল্লাহ বলেছেন। তাদের মতে এই উৎকৃষ্ট প্রজাতের গাছ হলো লা ইলাহা ইহ এই গাছের শেকড় সুদৃঢ়ভাবে স্থাপিত হওয়া হলো আপনার অন্তরে লা ইলাহা ইল্লাহর গভীরতা আর এই গাছের শাখা প্রশাখা হলো আপনার আমল যা প্রতিনিয়ত আল্লাহ সুবাহ কাছে পৌঁছাচ্ছে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 আর তাই দ্বিতীয় মতের প্রবক্তারা বলেন এই আয়াতে প্রথমে রাসুল উল্লা সাল্লু উদ্দেশ্য এবং তাকে সাল্লু আলী হিসাল এখানে আর তারপর এই আয়াত উম্মার জন্য অভিমতি ফ আলাম ইয়া আইউনী ইয়া আউল এই জাতীয় শব্দগুলোকে কেন্দ্র করে এসেছে যে শব্দগুলোতে সরাসরি রাসুল উল্লাহ সাল্লু আলী সম্বোধন করা হয়েছে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 আপনারা হয়তো আব্দুর রহমান ইবন মুহাম্মদ ইবনু কাসিম নামটির সাথে পরিচিত নন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন রহমাতুল্লাহ আলাইহি। এক অর্থে তিনি ছিলেন একজন মুজাদ্দিদ তিনি আধুনিক সময় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লার আল ফাতওয়া সংকলন করেছেন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 শাম থেকে তার ছেলে ইবনু তাইমিয়ার নিজ হাতে লেখা আটশো পৃষ্ঠা সংগ্রহ করতে সমর্থ হয় যা এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি এর কারণ হলো ইবনু তাইমিয়া তার জীবনের একটা বিরাট অংশ পার করেছিলেন। এরপর তারা প্যারিসে গিয়ে সেখান থেকে ইবনু তাইমিয়ার লেখা এমন ১৩টি মাসাইল উদ্ধার করেন যা সারা আরব বিশ্বে খুঁজে পাওয়া যায়নি তারপর তারা বাগদাদে যান এবং আরও বেশ কিছু রচনাবলী সংগ্রহ করেন যার মধ্যে ছিল আর রিসা আল তুত্তাদ মুরিয়া যা ইবনু তাইমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাবলীর অন্যতম এভাবে গোটা পৃথিবী চষে তিনি সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহর রচনাবলী মোট সাঁইত্রিশটি খণ্ডে সংকলন করেন যা আজ আল ফাতোয়া নামে সুপরিচিত আবদুর রহমান ইবনু মুহাম্মদ ইবনু কাসিমের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুল্লাহ ইবনু জিবরিন হামুদ বিন অকলা আশু আইবি এবং আবদুল্লাহ ইবনু ফ্রাইয়ান আপনাদের সবার পরিচিত শাইখ হামুদ বিন ওকলা আশু আইবি পালক পুত্র ছিলেন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 এলাম রাহিমাকাল্লা দিয়ে শুরু হবার পর দ্বিতীয় অধ্যায়ে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এগুলোকে তিনটি মাসা ইল নামকরণ করা হয়েছে এর মধ্যে প্রথমটি হল তাওহিদ আর রুবুবিয়া তাহিদ আর রুবুবিয়ার আলোচনাকে আবার ছয়টি ভাগে ভাগ করা হয়েছে দ্বিতীয় বিষয়টি হল তাওহিদ আল উল বা শির্ক সংক্রান্ত আলোচনা আর তৃতীয়টি হল আল ওয়ালাউল বারার সাথে সম্পৃক্ত আলোচনা এই গেল পুস্তিকার দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মূলত মিল্লাত ইব্রাহিমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে লেখক এখানে মিল্লাত এবং তিনি কথা বলে শুরু করেছেন আপনি জানুন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তবে এগুলো কি লেখক নিজেই উসুল্লা সালাস পুস্তিকায় যুক্ত করেছেন নাকি তার ছাত্ররা পরে এগুলোকে উসুল্লা সালাস ভূমিকা হিসেবে যুক্ত করেছেন এই নিয়ে বিস্তর বিতর্ক আছে তবে এই সবগুলোই লেখা এটি নিয়ে কোনো সন্দেহ নেই চতুর্থ অধ্যায়টি শুরু করা হয়েছে এভাবে মাল যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সেই তিনটি মূলনীতি কি এই চতুর্থ অধ্যায়টি পুস্তিকাটির মূল নির্যাস এই অধ্যায়ে তিনি সেই তিনটি বিষয়ের উপর আলোচনা করেছেন যেই ব্যাপারে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে এবং পরিশেষে তিনি কুফর কুফুরবিদুদ ও আখিরাতের জীবন নিয়ে কিছু উপসংহার এনেছেন মূলত এইভাবেই পুস্তিকাটি বিনস্ত করা হয়েছে মোটামুটি এই হল আমাদের আলোচনার মূল আউটলাইন আমরা এইভাবে চার ভাগে বিভক্ত করে চারটি অধ্যায় ধরে নিয়ে অগ্রসর হব আশা করি এভাবে চিন্তা করলে পুরো ব্যাপারটা বোঝা এবং আমরা কিভাবে কীভাবে দিন পড়ে এসেছি এবং কিভাবে সামনে আলোচনা করব তার কাঠামোটা ধরা আপনাদের জন্য সহজ হবে আল্লাহুল্লাহ এই চারটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করবাইকুম এই বাংলা অডিও সিরিজটির মিডিয়ার